বিসমিল্লাহ রহমান সমস্ত প্রশংসা মহান প্রজ্ঞাময় আল্লাহবাবুল আলমিনের জন্য তিনি অত্যন্ত যত্ন সহকারে জিন এবং মানবজাতিকে একমাত্র তার উপাসনা করার জন্যই সৃষ্টি করেছেন পবিত্র কালামে পাকের এক কথাটি আমাদের সকলেরই জানা তার পরে মানুষ সৃষ্টির সেরাজীব আশাফুল মাকলুকাত হয়েও নিমজ্জিত হয় পাপের দরিয়ায় জীবন চলার পাথে সঙ্গী করে নেয় অভিশপ্ত শয়তানের বাতানি পথকে সেই পথপ্রষ্ট দেশেহারা আল্লাহর বান্দাদেরকে সুর আর গানে গানে মহান প্রভুর সান্নিধ্যে পৌঁছে দিতে সুস্থ সংস্কৃতির অঙ্গনে এক সুরের পকির ফুরকান উদ্দিন ফারহানের এবারের আয়োজন দিদা রে মাউদা রে মৌলা দিদারে মৌলা মৌলাউলা